হাসান আবেদের ঘের তলোয়া ব্রাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও ব্রাক শুধু বাংলাদেশে নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় এনজিও বিশ্বের ১৪টি দেশে ব্রাকের কার্যক্রম বিস্তৃত এবং প্রায় ১৩ কোটি মানুষ ব্রাকের তৎপরতা ভক্ত এখানে কাজ করে প্রায় এক লক্ষেরও বেশি কর্মী যার মধ্যে ফজলে হাসান আবিদের নামের শেষে লেখা হয় কেসি যার অর্থ হল নাইট কমান্ডার স্টার অফ দ্য অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ বা কেসি ফজলে হাসান আবিদের নামের শেষে লাগানো এই কেসিএমজি শব্দটির সার্থকতা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় নয় বছর আগের ইতিহাসে যখন ইসলামের বিরুদ্ধে ইউরোপিয়ান পবিত্র জাজিরাত আরবের সীমানা পেরিয়ে ইসলামের পতাকা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল ইউরোপের মাটিতে এক হাজার পঁচানব্বই সালে মুজাহিদ বাহিনী খ্রিস্টানদের শক্তিশালী দুর্গ কনস্ট্যান্টিনোপোলের সীমানায় এসে পৌঁছায় খ্রিস্টান সম্রাট অ্যালেক্সিয়াসের অনুরোধে রোমের ক্যাথলিক পোপ দ্বিতীয় আরবান ত্রিশ হাজারের এক বিশাল বাহিনী নিয়ে মুজাহিদ বাহিনীকে প্রতিহত করে এভাবেই শুরু হয় ইসলামের বিরুদ্ধে খ্রিস্টানদের ঐতিহাসিক প্রথম ক্রুসেড আজকের দিনের ফজলে হাসান আবেদের মতো প্রত্যেক যুগে এমন কিছু মির্জাফর ক্রুসিডারদের পক্ষে কাজ করেছে যারা ক্রুসেডের তলোয়ার নিজের কাঁথে তুলে নিয়ে খ্রিস্টান বাহিনীর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে এমনই কিছু মুনাফিকের সহযোগিতায় খ্রিস্টান ক্রুসিডার বাহিনী এক সালে ফিলিস্তিনের জেরুজালেম অর্থাৎ মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা দখল করতে সক্ষম হয় এর প্রায় চল্লিশ বছর পর জিহাদের ময়দানে আবির্ভূত হন ইমামুদ্দিন জঙ্গির ইমামুদ্দিন জঙ্গির রহেমহল্লাহের মৃত্যুর পর তার ছেলে নুরুদ্দিন জঙ্গির রহমাহুল্ল ক্রুসিডারদের বিরুদ্ধে জিহাদের ধারাবাহিকতা ধরে রাখেন এগারোশো সালের এই সময়ে খ্রিস্টান ক্রুসিডার বাহিনী দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করে এবং আল্লাহ তালার অনুগ্রহে জিহাদের ময়দানে অবতীর্ণ হন তরুণ মুজাহিদ সালাহউদ্দিন আইয়ুবি রহেমাহুল্ল যার নেতৃত্বে মুজাহিদ বাহিনী খ্রিস্টানদের দখল থেকে মসজিদুল আকসা পুনরুদ্ধার করতে সক্ষম হয় ইসলামের ইতিহাসে একজন মুজাহিদ ঠিক যেভাবে সকলের ভালোবাসা ও চূড়ান্ত সম্মানের অধিকারী হয় ঠিক তেমনি ভাবে ক্রুষ্ডারদের ভালোবাসা ও চূড়ান্ত সম্মানের অধিকারী হল একজন নাইট নাইট হলো ঘোড়াই সওয়ার হওয়া অস্ত্রধারে বর্মপরিহিত সেই ক্রুসেডার যে খ্রিস্ট বিজয়ের জন্য আমরণ যুদ্ধ করে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে চলমান পর নয়টি ধারাবাহিক ক্রুসেডে ইংল্যান্ড জার্মানি ফ্রান্স হল্যান্ড বেলজিয়াম হাঙ্গেরি অস্ট্রিয়া আর্মেনিয়া সহ সমগ্র ইউরোপ থেকে ফিলিস্তিন তথা মসজিদুল আক্সা দখল করতে আসা ঘোরসোয়ার ক্রুসেডার নাইটদের বিরুদ্ধে জিহাদের পতাকা উড্ডীন করেছিলেন ইমাম উদ্দিন জঙ্গি নূরুদ্দিন জঙ্গি সালাহউদ্দিন আয়ুবি রাহে মাহমুল্ল এবং তার পরবর্তী মুজাহিদ বাহিনী সেই সময় ক্রুসেডার নাইটরা মসজিদুল করতে সক্ষম না হলেও ১৯২০ সালে এসে ক্রুসেডার ইংল্যান্ড তথা খ্রিস্টান ব্রিটিশ বাহিনী ফিলিস্তিন তথা দখল করে নাই। ইসলামের বিরুদ্ধে ইউরোপীয় খ্রিস্ট সাম্রাজ্য পরিচালিত সেই ধারাবাহিক ক্রুসেট এখনও চলমান এবং আরও অনেক বেশি বিস্তৃত যে ন্যাটো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আমিসম আফ্রিকান ইউনিয়ন ইত্যাদি বিভিন্ন নামে ইসলামের বিরুদ্ধে আফগানিস্তান সোমালিয়া ইরাক সিরিয়া মালি ফিলিস্তিন সহ বিশ্বের অনেক ভূখণ্ডে যুদ্ধ চালিয়ে যাচ্ছে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে বদরের জিহাদ থেকে শুরু করে বর্তমান আফগান জিহাদ পর্যন্ত এই চৌদ্দ বছরের ইতিহাসে ইসলামের বিরুদ্ধে গুফারদের এই চলমান যুদ্ধ শুধু সামরিক আগ্রাসনের মাঝেই সীমাবদ্ধ নয় কেননা অতীতের অভিজ্ঞতা থেকে কুফাররা বুঝতে পেরেছে সামরিক ভাবে ইনসাফ ভ্রাতৃত্ববোধে আকৃষ্ট হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছে অন্যদিকে জিহাদের এই প্রেরণার পেছনে শক্তিশালী ভূমিকা পালন করেছে মুসলিমদের পারিবারিক বন্ধন কোরআন ও হাদিসের বিশুদ্ধ ও জাতীয়তাবাদের বিপরীতে বৃহত্তর উম্মাহ কেন্দ্রিক চেতনা জিহাদের এই মৌলিক উপাদানগুলোকে নস্বাদ করে দিতে বুদ্ধিজীবীরা মুসলিমদের মধ্যে হাসান আবিদের মতো কিছু ব্যক্তিকে নিযুক্ত করেছে যারা মুসলিম উম্মাহর এই জান্নাতি বৈশিষ্ট্যগুলো বদলে ফেলার চক্রান্তে লিপ্ত হয় কৃষিডারদের পক্ষ হয়ে বেসামরিক তথা সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে মুসলিম উম্মাহকে বদলে দিয়ে কৃষিডারদের এজেন্ডা বাস্তবায়নে যারা অসামান্য অবদান রেখেছে ক্রুসিডার ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে তাদের নিযুক্ত করা হয় নাইট কমান্ডার বা কেসিএমজি হিসেবে এবং ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে নামের শুরুতে যুক্ত করা হয় স্যার উপাধি ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবিদ হল তেমনি একজন কেসিএমজি বা নাইট কমান্ডার ক্রুসিডারদের সাথে ফজলে হাসান আবিদ এবং ব্রাকের পারস্পরিক সম্পর্ক অসংখ্য সম্মাননা ও উপাধিপ্রাপ্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয় মুসলিম বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ব্রাক কিভাবে ধীরে ধীরে কুফারদের এজেন্ডা বাস্তবায়ন করেছে উমাহর সামনে তা উপস্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য যেন আমরা আমাদের শত্রু মিত্র চিহ্নিত করতে পারি ইংশাউল্ল ব্রাক এবং ব্রাকের সমমানা এনজিও গুলো সাধারণত আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ সহ বিভিন্ন ক্রুসিডার দেশের সরকার ইহুদি ডনার চার্চ এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানির কাছ থেকে ফান্ড সংগ্রহ করে থাকে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যখন এ সকল প্রেসিডেন্ট জায়নিস্ট লবি পৃথিবীর দেশে দেশে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ঠিক তখন কেন তারা মুসলিম দেশগুলোতে বাহ্যিক দৃষ্টিতে দৃশ্যমান বিভিন্ন সেবামূলক খাতে দান করে কি এর রহস্য এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে ব্রাক বা ব্রাকের মতো এনজিও গুলো মুসলিম দেশগুলোতে কোন কোন বিষয় বা খাত নিয়ে কাজ করে যাচ্ছে এবং এর ফলাফল কী দাঁড়াচ্ছে ব্রাকের বিস্তৃত কর্মযজ্ঞ নিয়ে এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করা সম্ভব নয় আমরা শুধু ব্রাকের দুই একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করে শেষ করব সচেতন ভাইদের জন্য এটাই যথেষ্ট এটি ইংসাউল্লা আমরা দেখতে পাই ব্রাকের অনেকগুলো কাজের মধ্যে একটি হল জন্ম নিয়ন্ত্রণ বা জনসংখ্যা নিয়ন্ত্রণ কুফাররা গবেষণা করে দেখেছে অবাধ যৌনাচার ও পারিবারিক বন্ধন মুক্ত ভোগবাদী জীবনে অভ্যস্ত হওয়ার কারণে ইউরোপ আমেরিকা সহ অন্যান্য অমুসলিম দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ করবে এটাই স্বাভাবিক তাই জন্ম গর্ভপাতের মাধ্যমে ব্যাপকভাবে হত্যা করছে অন্যদিকে অধিক সন্তানের জন্মদানি হাদিসে উৎসাহিত করার কারণে মুসলিমদের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে মূলত মুসলিম দেশগুলোর দ্রুত জনসংখ্যা বৃত্তির হার थर सबसे बड़ कारण नाइट कमांडर आविदे मतलब हेनरजर उ पॉलिसी तैरिंग जार नाम नैशनल सिक्योरिटी स्टाडी मेमोरेंडम टू हंड्रेड ए पलिसी बला है प्राथमिक भाव तरह जनसंख्या बृद्धि मार्किन साम्राज्यवान हुमकिस तरटी देशर मध्य একটি দেশ হলো বাংলাদেশ সেই থেকে বাংলাদেশের জনসংখ্যা কমানোর জন্য মাস্টার প্ল্যান নেয় আমেরিকা এবং ক্ষেত্রে তারা নিজেদেরকে আড়াল করে তৃতীয় পক্ষ বা নিউট্রাল ফেস তৈরি করে ব্রাকের মতো যে অসংখ্য এনজিও জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে তারা হলো এই নিউট্রাল ফেস উনিশশো সালে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিল ইহুদি হেনরি কিসিন সে সময় বঙ্গবন্ধুর সাথে আলাপচারিতায় হ্যানরিকি সিন্জার বলেছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে বিগত প্রায় সাতচল্লিশ বছর ধরে ইহুদি রকফেলার ফাউন্ডেশনের অর্থায়নে মুসলিম জনসংখ্যা নিধনের এই গুরুদায়িত্বটি ব্রাক অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে গিয়েছে এক্ষেত্রে ব্রাক এতটাই সফল যে উনিশশো সালে যখন বাংলাদেশে মহিলাদের সন্তান ধারণের হার ছিল গড়ে ছয় দশমিক দু সালে এসে ধীরে ধীরে মহিলাদের সন্তান ধারণের হার কমে হয়েছে মাত্র থেকে এখন এখন একজন নেন এটা তো আমাদের একটা সাফল্য বলতে হবে মুসলিম জাতির জনসংখ্যা নিয়ন্ত্রণের এই গোপন প্রসেট বাস্তবায়নের সহায়ক হিসেবে ব্রাক পাশাপাশি আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করে যেমন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার কমিয়ে লক্ষ্যে ঘরে ঘরে ওরসেলাইন তৈরি করা শেখানোর প্রজেক্ট টিকাদান কার্যক্রম ইত্যাদি এগুলো বাহ্যিক দৃষ্টিতে খুব ভালো কাজ মনে হতে পারে এবং প্রশ্ন আসে মুসলিম জাতির জনসংখ্যা নিয়ন্ত্রণের সাথে ওরসেলাইন এবং টিকাদান কার্যক্রমের সম্পর্ক কোথায় এর উত্তর সরাসরি ব্রাকের প্রতিষ্ঠাতার কাছ থেকে শোনা যাক এটা মানে আমাকে খুব অভিভূত করেছে আসলে যে আপনার সাক্ষাৎকারে পড়েছি আপনার মুখ থেকেও থেকে সৌভাগ্য হয়েছে যে সেই সালে যখন ওর নিয়ে মানে একটা ঘরে ঘরে শুরু সেই আপনারা গবেষণা করেছেন মানে গবেষক দল পাঠিয়ে দেখেছে যে মহিলাদেরকে শেখানো হচ্ছে কিন্তু বাচ্চার ডায়রিয়া হলে সেটা বানানো হচ্ছে না এটা আপনার মাথায় কেন এলো যে সব কাজকে আবার গবেষণা দিয়ে এক একরকমের সমর্থন করতে সত্যি প্রমাণ করতে হবে মনিটরিং আসলে মনিটরিং করতে হবে যে আসলে কার্যকর হচ্ছে কিনা প্রোগ্রামটা আমার কথা হলো প্রথম একটা একটা কর্মসূচি কার্যকর হতে হবে তারপরের কথা হলো যে এটাকে এফিসিয়েন্ট করতে হবে আরও কম কাজ করে কিভাবে আরও কার্যকর করা যায় আর তারপরে থার্ড স্টেজ হলো এটাকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে সারাদেশে ছড়িয়ে দিতে না পারলে এটার ইমপ্যাক্ট হবে না দেশে দেশে ইমপ্যাক্ট কীভাবে হলো সারা বাংলাদেশে শিশু হার কমে গেল। শিশু মৃত্যুর হার কমে গেলে মারা তখন আর এত বাচ্চা এত শিশুর জন্মদার থেকে বিরত থাকতেন ইয়ে বেড়ে গেল আমাদের জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির আরও বাড়তে লাগলো फजला ने, हसान आबेदी मत दस बचर व्यापी বাংলাদেশের পঁচাত্তর হাজার গ্রামের এক লাখ পরিবারে ব্রাক মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে দেখেছে যদি রোগাক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা যায় তাহলে মা বাবা দু একটি সন্তানেই সন্তুষ্ট হয়ে যায় এভাবে ধীরে ধীরে মুসলিমদের জনসংখ্যা কমতে থাকবে একইভাবে লক্ষ্য করুন বাল্যবিবাহের বিরুদ্ধেও এরা সচ্চার। ফলে ছেলে বিয়ে হচ্ছে অনেক দেরি করে এই পদ্ধতিতেও সন্তান উৎপাদন কমে যাচ্ছে অন্যদিকে দেরিতে বিয়ে হওয়ার কারণে যুবক যুবতীরা জেনাবি বিচারে লিপ্ত হবে तैरी सामाजिक अस्थिरता धीरे धीरे दुरबल मुस्लिम बंधन एक अतर चेन रियक्शन मतलब महिला स्वलम्बी करजुहते सुपक विस्तार चाकर मूल्य झुलिए लाखो लाख नारे लाज लज्जा और पर्दा भूलिए देा इसलोना नाइबा करहिले घर विमुख कर चाक रखार मध्यमे अतिक सन्तान जन्मदान बरत रखा এবং নিজের সন্তানদেরকে সহি থেকে বঞ্চিত করার এ এক বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম ও দেশের সার্বিক অর্থনীতির গভীরে শিকড় গেড়ে বসা ব্রাক এবং ব্রাকের মতো হাজারো এনজিও মূলত তাগত গণতান্ত্রিক সরকার বৈশ্বিক গুফার শক্তি এবং আমাদের নিষ্ক্রিয়তাকে বুদ্ধি করে ক্রুসেডারদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এই গোপন ক্রুসেড থেকে উমোহর পরিত্রাণে এখনও কি যে কোঠার সময় হয়নি